আয়সার আদিল্লাহ তালাহত বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহ আলসালাম কোনও নফল সালাতকে ফজরের দুরাকাত সুন্নতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না